داري نور هدايا أشري فيكي للغاية بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب الحكيم করিমের এই খন্ডিত আয়াতগুলোর অর্থ अल्लाह तेन ना रसूसल्लाह अलिस्लम केल्ला तला दिए क्योंकि रसूसल्लाह अल्लमे यर्थ जानिए दिए जागुलू कुरानी करीमर अंशुलवता हाकित অর্থ রয়েছে যেগুলো আমাদের জন্য এখনি জানা জরুরি নয় এবং এইগুলোর অর্থের বিশালতা এটা এমন পর্যায়ের যে এটি আসলে আমাদের বুদ্ধির যে প্রশস্ততা আছে এর আওতার বাইরে एगुली अवतीर्ण कर एक सार्थकता ये आसले सबकि बुझते सक्षम नई यही विषयटार उपलब्धि देव जलिफुल्लम र एक विशाल तत्वसम्पन्न बड़ एक हाकिकत सम्पन्न बस्तु क्यों ये सामने बला कि बुझा अज्ञतार स्वीकृतर जो এগুলো অবতীর্ণ করা হয়েছে দেখেন একেবারে যদি বয়ান দেয় কার সামনে একটা গরুর সামনে সে আপেক্ষিকতা বাদ কি বুঝবে আপেক্ষিকতাবাদ ই একটা কথা এটা গরু বুঝবে তদ্রের কথা সাধারণ মানুষের সামনে যদি অনেকের সামনে বলা হয় সেটা কি বুঝবে इस्तवता आई हाँ रिलेटिविटी इटार एक वास्तवता आबादी करा बोझे शब्दगुल्तवता बुझीनाम्य पर्या प्रयोजन पर्यायर जे विषयगुलो हल तिल्क आया हकीम सु कितबर आयातुलू आसले ज्ञान उपकारी अंशर आयात आल्ला सब किस बोझार क्षमता हमें नहीं जतटुकु अल्लाह तला के क्षमता दिए तुकुर मध्य सब चेकारी এবং আমাদের জন্য অপরিহার্য বিষয় হলো এ কোরআনে করিমের আয়াতগুলো তিলক আয়াতুল কিতাবিল হাকিম সুদৃঢ় কিতাবের আয়াতসমূহ হাকিম অর্থ হল যার বক্তব্যগুলো এমন সুদৃঢ় যার মধ্যে চুল পরিমাণ কোনো অন্নতা হওয়ার কিনে অবকাশ जा मानुष्द विषय विश्व बोध करना तर मध्य एक ब्यक्तर निकटिप्रेरण करना लोकदेके सतर्क कर सवधान कर वबाशीलानदार सुसंबाद शुनिया दाओ আল্লাহম কাদামাশি দেখি নাইংম যে তাদের জন্য তাদের রবের নিকট বড় মর্যাদা রয়েছে আল্লাহ তহ ইমানদারদেরকে মূল্যায়ন করেন তাদের কদর আছে আল্লাহ আল নিকট তাদেরকে আল্লাহ তহ সম্মান দেন প্রত্যেকটা মুমেন্ট আল্লাহ তাল্লাহর নিকট সে কি সম্মানের পাত্র সম্মানিত यही मोम दे उचित परस्पर के सम्मान देव अपर मुमेन भाई के सम्मान देव एटे आल्ला के सम्मान देवार अंतर्भुक्त कारण आल्ला निकट जार से, से। की सम्मान आदि क्यों अवमानित करल्ला के करल अपमानित करण पूरा पृथिवीर लोक दे कुरान हलो तर्क बार्ता जे ते सवधान सामने विपदापर बेपारे साधारण मानुषुल पड़े जहाँ नाम बस मानुष यह व्यापक भाव साधारण बना लोक दे सतर्क बार्ता आंगविर ना आसा जे जनसाधारण के लोक दे के मानस सक सतर्क कर दाओ আর সুসংবাদ দিয়ে দাও এই মানব গোষ্ঠীর এদেরকে সুসংবাদ দিয়ে দাও সত্যিকার মর্যাদা রয়েছে আল্লাহ তাল নিকটে কাফেররা বলে যে এটা স্পষ্ট জাদু তো কোরআনের প্রভাব কোরআনের আকর্ষণ ব্যক্তি জীবনে কোরআনের কারণে পরিবর্তন কোরআনের হেদায়তের কারণে দুনিয়ার জীবনকে তুচ্ছ জ্ঞান করা এই বিষয়গুলো দেখে কাফেররা কোরআনকে কি বলে এটা স্পষ্ট জাদু তাদের কাছে কী মনে হয় কোরআন जदू मे तो जदु जदिना तो एक व्यक्ति ये जाजल्लमान दुनिया स्वार्थ ऐड़े दिए दुनियाार सब लोभ लालसा पर निजे सुविधागुल ड़े हजारो रकम विपद क्या घरे चपीए कुरान जो कारो मजे प्रभाव विस्तार कर जीवन আমুন পরিবর্তন নিয়ে আসে আর এই পরিবর্তন সাধারণ যারা বাহ্যিক দৃষ্টি সম্পন্ন শুধু আখেরাতে যাদের বিশ্বাস নেই আল্লাহকে যারা মান্য করে না তাদের কাছে কি মনে হয় এটা এটা বিস্ময়কর মনে হয় এটা জাদু মনে হয় এটা অস্বাভাবিক মনে হয় তাদের কাছে এই জন্য তারা কি বলে যে এটা হলো স্পষ্ট জাদু আমরাও তো আসলে চাই চাইনা অনেকে যে আমি এমন একটা জাদু ভেলকিবাজি এমন একটা কারিশ্মা আমার হাতে এসে যাক যেটা দিয়ে আমি ফু দিয়ে আকাশে উড়ে যাব আমি রাজা হয়ে যাব কারণের মতো সম্পদের মালিক হয়ে যাব আমি এই হবো সেই হব আসলে দুনিয়ার মধ্যে আমাদেরও কিন্তু এমন ধরনের একটা কি থাকে প্রত্যেকের মনের মধ্যে একটা কল্পনা থাকে যদি আমি মুহূর্তকালের ভিতরে কি হয়ে যেতে পারতাম আগে দত্তদানবের গল্প রাজাবাস গল্প শুনতাম যে একজনকে রাস্তা থেকে ধরে এনে রাজা বানিয়ে দিয়েছে সবাই রাত্রিবেলা সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল ভোরবেলা এই পথে দিয়ে যা যাবে তাকে রাজা বানিয়ে দেওয়া হবে তো মনে মনে সবার চিন্তা থাকে কি এই ভোরবেলার যাত্রীটা যদি আমি হতে পারতাম তো কত সহজে কি হয়ে যেতাম রাজা হয়ে যেতাম তো এটা হলো একটা জাদুকরী বস্তু আসলে আল্লাহ তোরানে কারিমকেমন জাদু করিয়েই বানিয়েছেন কারণ এর ছোটো ছোটো আমলগুলো এর নির্দেশনাগুলো এটা প্রত্যেকের জীবনের মধ্যে এই আমরা যে কল্পনা করি যে জাদুর মাধ্যমে কোনো একটা কিছু হয়ে যাব এর চো বেশি আরও উন্নত সম্পদ কী করে নিয়ে আসে সেটা কল্পনাই করা যাবে না আল্লাহ তালা এই কোরআনের মাধ্যমে আমাদেরকে কি সম্পদ দিয়ে সমৃদ্ধ করছেন এর আসলে পরিণতি এবং ফল যদি সামনে আসত তাহলে আমরা পাগল হয়ে যেতাম কি হয়ে যেতাম জাদুগ্রস্তর মতোই হয়ে যেতাম এটা কল্পনা করা যায় না এখন তো একদিক দিয়ে কাঠি কার হাতে দেওয়া আছে আমাদের হাতে দেওয়া আছে নাই কিন্তু আমরা আসলে কি করছি অবহেলা করছি যাদের জীবনের মধ্যে পরিবর্তন পরিবর্তনগুলো এসেছে তারা এই পরিবর্তন গুলো দেখে জাদুগ্রস্ত নিজেদের অন্তরের দিকে নিজেদের জীবনের দিকে একটু গভীরভাবে দৃষ্টি দিয়ে দেখি আসলে আমার জীবনে এমন কি কোন প্রভাব এসেছে যার দ্বারা আমাকে বলা যায় যে আসলে যে আমি দুনিয়ার মধ্যে চলতেছি আসলে আমি দুনিয়া ধার না কোরআন কি আমাকে এমন রূপে মানুষের সামনে তুলে ধরতে ধরেছে কোরআন ধরতে পেরেছে না বলে আমি কি কোরআন থেকে এমন প্রভাব নিতে পেরেছি আসলে তো কোরআনের স্বাভাবিক প্রভাব এটা হওয়ার কথা ছিল যে সাধারণ দুনিয়া ধারা আমাকে জাদুগ্রস্ত পাগল মনে করবে আসলে কি আমার জীবনের মধ্যে ওই পাগলামি ওই উন্মাদনা ওই জাদুগ্রস্ততা এসেছে যদি না এসে থাকে তাহলে কোরআনের সঠিক প্রভাব আমার জীবনে কি করে নাই আসেনি আমিও সেই দুনিয়াদারই যেন রয়ে গেলাম দুনিয়ার হিসাব নিপকাশি বুঝলাম কোরআনে হাকিমের সুদৃঢ় সত্য কোরআনের প্রভাব আমার উপর আসলো না দুনিয়ার রোল দুনিয়ার রীতি দুনিয়াদারদের চিন্তা দুনিয়াদারদের পথ একটা আর কোরআনের চিন্তা কোরআনের পথ কোরআনের রীতি ভিন্নটা তা আমার মধ্যে যদি ভিন্নটা এসে থাকে তাহলে রং তো ভিন্ন হবে আর ওই ভিন্ন রং দেখে ভিন্ন রূপ দেখে ভিন্ন চিত্র দেখে বলতো পাগল বলতো এবং এই তারা যেই বিষয়ের দ্বারা পাগল হয়েছে এই বিষয়টাকে কি বলতো জাদু বলতো ইনহাদটা হইলো কি স্পষ্ট জাদু আল্লাহ আমাদের অবস্থানটা কোরআনের গ্রহণের প্রভাবে কেমন হওয়া উচিত বিষয়টা আসলে আমরা বুঝতে পারলাম কিন্তু আমরা এখন চেষ্টায় আছি আমরা সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা আছি সাধারণ দুনিয়াদারদের প্রতিযোগিতার দৌড়ে আমিও প্রতিযোগী হয়ে আছি এটা আসলে কোরআনের কি নয় মানে হক আদায় নয় এবং কোরআন থেকে উপকৃত হওয়া নয় সুসাল হাদিসের মধ্যে বলেছেন মানলাম ইয়তা বিল মিন্না যে ব্যক্তি কোরআন পেয়ে নিজেকে সমৃদ্ধ সম্পদশালী না ভাবলো সে আমার মত অন্তর্ভুক্ত কোরআনের মতো সম্পদ পাওয়ার পরে সে এই সম্পদ থেকে বিমুখ হয়ে এই সম্পদকে তুচ্ছ জ্ঞান করে এই সম্পদকে পিছনে ফেলে দুনিয়া সম্পদের জন্য ছুটবে এটা কোরআনের কিনা না কোরআনের মূল্যায়ন না কোরআনের কদর না ওই দুনিয়ার পিছনে থেকে শাড়ি থেকে এসে পিছিয়ে যাবে এটাই ছিল স্বাভাবিক আর এই স্বাভাবিকতা দেখলেই তারা মনে করবে যে ও জাদুগ্রস্তি তোমাদের রব যিনি আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন ছয় দিনে आकाश मंडल पृथ्वी बद दी थे रब ए सब की सृष्टि कर बस करते आकाशे सूझ सुविधा गुल ग्रहण करते कार्रहण करते, से, कार विदा करते से, रब कार रब सर रबिधा गो सबाई भोग करते हमें युवि पर चलो कारबर जा मानव रब मान तर करतृत चलो ना जा रब्व माना तर करतृत्व चलो रबर सृष्ट सबकिर इब बाब जमिन की थे जरा रब मान तर करना जरा ता रब माने ता ना तर करतृत रब बद एक जन जोड़ी घर मानसिप करते हस्तक्षेप करते तुम्हारे बापर ये दुनिया मध्य कथा बोला अर्थात तुम्हारे बापर जो तुमिकार्थब तुम्हारे कर হবে তোমার হস্তক্ষেপ এখানে বাস্তবায়ন হবে তাহলে আমাদের রবের এরিয়ার মধ্যে আমাদের রবের সৃষ্ট বস্তুর মধ্যে কর্তৃত্ব অধিকার কারটা প্রয়োগ হবে বাস্তবায়িত হবে আমাদের রবেরটা না অন্য কারু অন্য কারু ইন্যা রব্বাকুম তাহলে আমাদের কী টেনশন সারা পৃথিবী ভোগ করতেছে আমাদের রবেরটা तैयार रबर हुकुम मानब ना सारा पृथ्वी हुकुम मानबाद जीवन चलन धरन चिंता स्तरे भावी सबाई भोग करते रबेटा ना भी आविष्कार कर दे ती अनुग्रह शिकार काफे मुर्शेक सेवा कर दे আমরা তাদের সেবা গ্রহণ করে করে আমরা তাদের কাছে অনুগত হয়ে আছি তাদের দাস হয়ে আসি আমাদের রবের আমাদের ভিতরে আছে আসে যদি আমাদের ভিতরে এসে যায় যে সব কিছু কার আমাদের রবের তাহলে আমাদের রবের যদি হয় তাহলে আমরাই তো সবকিছুর উপর কি করব কর্তৃত্ব করব। রবের বিধানে তো প্রতিষ্ঠিত করব রবের হুকুমের সামনে অন্য কোনো কিছুকে আমরা সুযোগ দেব না আমরা আরেকজনের দাসাত্ম করব যদি আমাদের ভিতরে এই অনুভূতি থাকে যে আমাদের রবের সব ইন্না রুমুলি কাসমা তোমাদের রব যিনি আসমান সমূহ এবং জমিন সমূহ কি করেছেন সৃষ্টি করেছেন ছয় দিনে আসলে এই অনুভূতিটা আমরা ভিতরে আসলে আনতে পারতেছি না যে আমাদের রবেরই সব। এখানে কর্তৃত্ব চলবে কার আমাদের রবের এবং আমাদের রবের প্রতিনিধি হিসাবে আমরা এখানে কর্তৃত্ব প্রতিষ্ঠিত করব এখানে আর কারোর হস্তক্ষেপ চলবে তিনি এটা সৃষ্টি করেছেন ছয় দিনে ছয় দিনে সৃষ্টি করেছেন কেন এটা শিখিয়েছেন যে এই পৃথিবীর মধ্যে কর্তৃত্ব করতে হলে এটা একটা নিজামের ভিতর এটা নিয়মের ভিতর কি করতে হবে থাকতে হবে नियम छाड़ा शुद्धा आल्ला छु हम सब छः क्या नियम आल्ला देखिए दिए एखान नियम हलो तुम्हें शुद्ध आल्लानेल्ला के रब स्वीकार करे तुम हाथे नागाले सब इसे जाए যে আমরা আর তাকে পরীক্ষা করা হবে না তো দুনিয়াটা হলো পরীক্ষাগার পরীক্ষার ক্ষেত্র এখানে কিছু দায়িত্ব কিছু কাজ কিছু কর্তব্য দিয়ে আল্লাহ আমাদের কি করেছেন পরীক্ষায় ফেলেছেন এইগুলো সম্পাদনের মাধ্যমে আমাদেরকে পুরস্কারের অধিকারী হতে কর্তৃত্ব পরিচালনার ব্যবস্থাপনা বাস্তবায়ন করতে হবে দুনিয়া দারুল আসবাব দুনিয়া উপকরণের জায়গা এখানে যেই যে উপকরণগুলো গুলো গ্রহণের আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন সেই উপকরণগুলো আমাদের কি করতে হবে গ্রহণ করতে হবে দুনিয়ার কর্তৃত্ব যারা এখন দুনিয়াতে যারা কর্তৃত্বশীল হয়ে আছে তারা ওই কর্তৃত্বের অবস্থানে আছে। দুনিয়ার উপকরণগুলো গ্রহণ করে না উপকরণ গ্রহণ করা ছাড়া উপকরণগুলো গ্রহণ করে আমেরিকা সারা পৃথিবীতে বেশি শক্তিশালী তাদের আল্লাহর বিশ্বাস নাই কিন্তু দুনিয়ার উপকরণ গুলো গ্রহণ করে তারাই অবস্থানে আছে না উপকরণ গ্রহণ করা ছাড়া তো আমাদেরকেও সেই অবস্থানে যেতে হলে কি করতে হবে সেই উপকরণ গুলো কি করতে হবে গ্রহণ करता हाँ तर मध्य मध्य पार्थक्य हल्जरा चे क्षेत्री थे कमती थे पर कारण सहयोग ना पवार कारण ये कमतर कारण बंचित करना दुनिया अथवा आखे ये किब पे जा যদি এই কমতিটা যথাযথভাবেই পূরণ হয়ে যায় দুনিয়ার মধ্যেও তাহলে দুনিয়ার মধ্যে ফল আল্লাহ তালা দিবেন আর যদি দুনিয়ার মধ্যে পূরণ নাও হয় তাহলে আমি কি হব না বঞ্চিত হব না দুনিয়ার মধ্যে এই সুবিধাটুকু পাওয়ার দ্বারা আমার যে লাভ হইতো এর চেয়ে বেশি লাভ অতিরিক্ত আমাকে আখেরাতে আল্লাহ তালা কি করবেন দিয়ে দিবেন আমার এখানে বঞ্চনার কোনো বিষয় নেই তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হইল এটা ইনতা কোন তোমাদের যদি যন্ত্রণায় কাতর হতে হয় তারাও আর যন্ত্রণায় কাতর হয় আর এই দুনিয়া যন্ত্রণার বিনিময়ে তোমরা আল্লাহর থেকে পুরস্কারের আশাবাদী আর তাদের কি নেই আশা নেই এটা আল্লাহ তালা পরিষ্কার বলিয়ে দিয়েছেন যে তাদের চেষ্টার ব্যর্থতা আর আমাদের চেষ্টার ব্যর্থতা এক নয় তাদের কষ্ট আর আমাদের কষ্ট এক নয় কিন্তু ধারা ওই অবস্থানে আছে কি করে দুনিয়ার উপকরণ গুলো কি করে গ্রহণ করে আমাদের জন্য দুনিয়া পরিচালনা এটাও ইসলামের বিধানের অন্তর্ভুক্ত এটাও মুসলমানের জন্য খরচ একামতে দিন দিনকে পুরা পৃথিবীর উপর বিজয় করা এটা কি আল্লাহ তাল্লাহ পক্ষ থেকে রাসুসামকে দেওয়া নয় কুল্লি। সব দিনের ইসলাম এই মধ্যে এই বিষয়টা আল্লাহ তালা যে নিয়ম আমাদেরকে যে কাজকে করতে হবে তার আসবাব যথাযথ যত আসবাবগুলো গ্রহণ করতে হবে আর গ্রহণ করলে সাথে সাথেই হয়ে যাবে নির্দিষ্ট সময় পর্যন্ত পরীক্ষা দিয়ে যেতে হবে না এতটুকু পর্যন্ত আমাদের সবরের পরীক্ষা অবশ্যই পাশ করতে হবে আমাদের দেখেন আজকে সারা পৃথিবীতে কাফের মুশ্রেকরা তারা নিজেদের কর্তৃত্বকে পুরা পৃথিবীর উপর প্রতিষ্ঠিত করে দিয়ে রেখেছে যে শাসন ব্যবস্থা আমাদের কিন্তু ব্যক্তিগত এবারিগি যে যা পারো সেটা করো এটার ক্ষেত্রে কোনো বাধা আছে ইসলামের মধ্যে সারা পৃথিবীতে ইসলাম বিজয় করার অর্থটা কি যে শাসন ব্যবস্থা কাদের মুসলমানদের লিও জিরাহ আল দিনের এই বাস্তব চিত্রটা কি হবে সাহাব ইকাম রিদওয়ানুল্লাহ আলহিম এই ইজানের দিনের জন্য যে বাস্তব ব্যবস্থাটা কি গ্রহণ করেছিলেন তারা যুদ্ধে কোনো এলাকায় গিয়েছেন সে এলাকার অধিবাসীদেরকে এবং সে এলাকার রাজন্যবর্গকে সাধারণ অধিবাসীদেরকে না সেই এলাকার নেতৃবৃন্দকে কি বলেছেন যে তোমরা ইসলাম গ্রহণ করো আমাদের মতো কি হয়ে যাবে ভাই ভাই হয়ে যাবে আমাদের মত সমান সমান হয়ে যাবে এমন না তোমরা নতুন মুসলমান মুসলমান আমাদের যাবে সমান সমান হয়ে যাবে আর যদি ইসলাম গ্রহণ না করো তাহলে আমাদের অধীনে থেকে জিজিয়া দিয়ে তোমাদের হাতে কর দিয়ে আমাদের বর্ষতা স্বীকার করে থাকো নিজের আবাদবন্দী নিজের ধর্ম পালন সেটা স্বাধীনভাবে তুমি করো কিন্তু কর্তৃত্ব থাকবে আমাদের এবং লাঞ্ছনার সাথে তোমাদের কি কি দিতে হবে অপমান সাথে কর কর দিতে দিতে হবে হবে নত হয়ে না যে তুমি মাথা উঁচু করে কি করবে সমাজে বসবাস করবে নত হয়ে তোমাকে কর দিতে হবে এভাবে থাকতে পারবে আর এতটুকু না হইলে যুদ্ধ হবে তোমাদের সাথে যে জয়ী হয় তারটা টা প্রতিষ্ঠিত হবে অন্যজনকে তার ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হবে জয়ী বিক্রির ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হবে ইংরেজরা যখন সাম্রাজ্য বিস্তার করে রেখেছিল তখন এই দেশে তো তারা এই বিষয়টা করেছিলাম সংঘর্ষটা কোন জায়গায় কর্তৃত্বের চাষবা জায়গাটার মধ্যে ইসলাম এটা অনুমোদন করে যে ইসলামের অধীনে অন্য রাজা যার ব্যক্তিগত আবাদতবন্দিকে নিয়ে কি করতে পারবে থাকতে তারাও কিন্তু এই বিষয়টা কিন্তু এই বিষয়টা যে কর্তৃত্ব আমাদের এক পর্যায় পর্যন্ত কি দেয় ঠাঁট দেয় বাস্তবে পুরা পৃথিবীতে আছে হ্যাঁ কখনো কখনো তারা নিজেরা যখন নাকি বেশি আগ্রাসী হয়ে যায় তখন ওই যেমন স্পেনে মুসলমানদের সেই সুযোগটাও কি করে নেই দেয় কিন্তু সারা পৃথিবীতে মুসলমানরা তাদের কর্তৃত্ব নিজেদের এগুলোকে টিকিয়ে রাখার জন্য কাফেরদের কর্তৃত্ব চ্যালেঞ্জ করে কিছু কর্ম কাজ কর্ম তারা কি করবে চালিয়ে যাবে স্বাভাবিক বাস্তবতা এটাই হবে যে কাফেরদের কর্তৃত্ব খর্ব হওয়ার জন্য তারা নির্মূল হওয়ার জন্য মুসলমানদেরকে আল্লাহ তারা যে নির্দেশ দিয়েছেন যে কর্মতৎপরতা দিয়েছেন জিহাদ এবং কেতালের যেই বিধান দিয়েছেন এটা কিছু মানুষের মধ্যে চর্চা থাকবেই মুসলমানদের কিছুদের মধ্যে কি করবে এটা থাকবে এদের বিদ্যমানতার কারণেই কাফেররা সবকিছুকে কি করতে পারবে না গ্রাস করে নিতে পারবে না এই জন্য ব্যক্তিগত সময় সবসময় কি ছিল এটা চালো খুব খুব ইসরায়েলের মধ্যে মুসলমানরা গিয়ে মসজিদ দেখতে নামাজ পারতায় তারা কোনো বাধা দেয় মাঝেমধ্যে দেয় কিন্তু মাঝে দেয় আবার বিভিন্ন অজুহাত দেওয়া যায় আমরা তো নামাজে দেই না এখানে এসে মিছিল করে এখানে এসে স্লোগান দেয় এই আমরা দিই কথা বলে সেগুলো তাই না তারাও কিন্তু নামাজের জন্য যুদ্ধ করতে পারে না এই জন্য বৃদ্ধদেরকে অনুমতি দেয় বাচ্চাদেরকে অনুমতি দেয় আসলে মুসলমানদের মধ্যে সবসময় একটা মোকাতিলা যুদ্ধে রত যেটা কাফেরদের শক্তিকে চ্যালেঞ্জ করবে এই একটা বাহিনী কি করবে ক্ষুদ্র হলো থাকবে তারা সম্পূর্ণ তাইলে আসলে ইসলামের মধ্যে আসলে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা শুধু নামাজা নিয়ে পরে থাকা এটা এই যে আমাদের রবের কর্তৃত্বটা আমরা কি করব এখানে প্রতিষ্ঠিত করে রাখবো এখন এটা তো হাসার ময়দান না চূড়ান্ত বিচারের সময় না দুনিয়ার মধ্যে ব্যক্তিগত জীবনে যে যে অবস্থায় থাকার চেষ্টা করে সে কি করবে অথবা আর অধিষ্ঠিত হয়েছেন সব বিষয়শয়ের তিনি তৎ করেন সব কিছুর পরিকল্পনা সব কিছুর সব কিছুর নকশা কে প্রণয়ন করেন আল্লাহালা সবকিছুর কর্ম ব্যবস্থা তিনি করেন ইল্লা তার অনুমতি ছাড়া কোনো সুপারিশকারী নেই আমরা অনেক সময় মনে করি যে আমি অমুক জামাতের সাথে আছি উমুক ব্যক্তি আমাদের বড় আত্মীয় অমুকের আমরা এই সেই অমুকের সাথে এমন ঘনিষ্ঠ আমরা সম্পর্কিত সে আমাদেরকে সুপারিশ করে কি করবে পার করে দিবে আসলে এইগুলো কি করবে না কোনোটাই কাজে লাগবে না আল্লাহ অনুমতি ছাড়া কেউ কোন সুপারিশ করতে পারবে না আল্লাহ তালা যার জন্য সুপারিশ করার অনুমতি দিবেন যাকে সুপারিশ করার অনুমতি দিবেন সে ততটুকু সুপারিশ করতে পারবে আয়াতুল কুস্তির মধ্যে এই বিষয়টা আমরা বার পড়ি তাদেরকে মাফ করার জন্য এবং কোন প্রিয় বান্ধার মর্যাদা প্রকাশের জন্য কি দিবেন অনুমতি দিবেন রাসুল সাল্লা ইসলামকে সুপারিশের কি দিবেন অনুমতি দিবেন লোকদের জন্য আপনি সুপারিশ করেন যারা দিনের মধ্যে বেদাত করেছে তাদের জন্য রাসুল সাল্লাহম কি করবে না সুপারিশ করবে না রাসুল বলবেন যে আমার দুনিয়া থেকে চলে আসার পরে আমার দিনের চিত্রটাকে যারা পাল্টে ফেলেছে চিত্রটা কি ছিল রাসুল দিনকে বিজয়ী রেখে গিয়েছিলেন বিজয়ী রেখে যান নাই এবং এই বিজয়ের ধারা দিয়েই সাহাবাহিকামকে সারা পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন আর আজকে আমরা সেই ধারা থেকে পরিবর্তিত হয়ে আমরা তাহলে রাসুল সালিসের দিনের চিত্রটা কি ছিল আর আমাদের দিনের চিত্রটা কি আছে আমরা এই অবস্থানটার মধ্যে আমরা পরিতৃপ্ত হয়ে আছি হয়ে আছি না এই যে একটা দিনের একটা উল্টা চিত্র যেখানে কর্তৃত্ব শত্রুদের কাফাররা হরণ করে নিয়ে যাচ্ছে মুসলমানদের রক্ত চষে চষে খাচ্ছে এটার ব্যাপারে আমাদের কোনো কি নেই চিন্তা নাই যে ওই সামাজিক ওই সমস্ত বিষয়ের কারণে আমার কপালের চামরা এক সময় কুঞ্চিত হয় না এই ধরনের ব্যক্তিদের উপর অভিশাপ এই ধরনের ব্যক্তিদের উপর কি এই ধরনের আবাদতারী এই ধরনের নামাজ এই ধরনের রোজা এই ধরনের হাজি এই ধরনের গাজী এদের প্রতিপ তাহলে দিনকে আমরা পরিবর্তন করে দিয়েছি রসল সাল্লাহ পরে দিনের চিত্রকে কি করেছি আমরা পরিবর্তন করেছি পরিবর্তন কারীদের জন্য রসুল অভিশাপ রেখে গিয়েছি হাসার মাটা হাউজা কাবে না এই জন্য সুপারিশ পেতে হলে দিনের নাম নিয়ে জেহাদের নাম নিয়ে বিভিন্ন কিছুকে চালিয়ে দিচ্ছে। জেহাদ সুর একটা পরিভাষা এটাকে আমরা রাসুল সাল্লা সব সাহাবাহি কার যে অর্থে যে কার্যক্রমের জন্য গ্রহণ করেছিলেন সেই অর্থে সেই কার্যক্রমের জন্য গ্রহণ না করে আমরা ভিন্ন অর্থে এটাকে পরিচালিত করতেছি बर शो, सत्य करते भिन्न क्यों कार्यक्रम प्रयोग करते, से, करते, से, करते से. तो जेहर एक बिकृत हम दल आज जरा प्रकृत जेहद करते সারা পৃথিবীকে উৎসাহিত দিনের এই বিষয়গুলোর অপপ্রয়োগ কিভাবে আমাদের দ্বারা ঘটতেছে দিনের চিত্রটাকে কিভাবে আমরা পরিবর্তন করে দিয়েছি এইগুলো করে এইগুলো করে কি রাসু সাল সুপারিশের আশা করা যায় এই ব্যক্তিদের জন্য রাসু সাল্লাচম সুপারিশ করবেন যাদের জন্য বদ্ধ একেবারে স্পষ্ট রাসু সাল বলে গিয়েছেন যে এমন কথা তারা বলে এমন যেগুলো তারা করে না এমন তারা করে যে কাজের তাদের কি কি নির্দেশ দেওয়া হয় মুখে মুখে অনেক কথা বলে কিন্তু বাস্তবে করে না অথবা যেই কাজ ইসলাম প্রতিষ্ঠার জন্য কাফেরদেরকে উৎখাত করার জন্য দিন প্রতিষ্ঠার জন্য যে কাজ আল্লাহ তালা দিয়েছিলেন সেই কাজ না করে ভিন্ন কাজ করতেছে আর বলতেছে আমি দিন প্রতিষ্ঠার কাজ করতেছি তিনি তোমাদের রব তারই কর তাকে যদি কি বলা হয় যে তুমি এ কাজটা করো সে যে কোনো সময় যে কাজের জন্য তাকে ডাক দেওয়া হবে সে দৌড়ায় আসবে না আসবে না না সে কোন নির্দিষ্ট একটা কাজের মধ্যে নিজে ইয়ে গু মেরে বসে থাকবে যে না কাজ আছে আপনি ডাকল সেই কাজে যাব না আমি একজন দাসের কাজ হলো যে মনিবে তাকে যা বলবে সেটাই করবে তো দুনিয়ার দাস এবং মনিবের সম্পর্কটাই আমরা চিন্তা করি যে সে কতটুকু তার বাধ্যগত থাকতে হয় তার দাস হতে হলে আমরা কার দাস আল্লাহর দাস তাইলে কতটুকু আল্লাহর বাধ্যগত আমাদের থাকতে হইতো যে তিনি যা বলেন তাই আমার মানতে হবে বিষয়টা এমন নয় না আমার যুক্তিতে ধরলে মানবো আমার সুবিধা মতো হলে মানব আমার কষ্ট না হলে মানব এই শর্ত আরো করে কি দাস হতে পারে এই শর্ত আরো করে দাস হতে পারে দাসের কাজ কি সমর্পিত হয়ে যাও নিজে তোমার নিজস্ব এখানে কোনো চিন্তা নিজস্ব কোনো কর্তৃত্ব নিজস্ব কোনো ইচ্ছা থাকবে না তোমার সম্পূর্ণ ইচ্ছাকে সমর্পণ করে দিবে বিলীন করে দিবে আল্লাহর নির্দেশের সামনে আমি আহ এখন যদি উপদেশ গ্রহণ নাও করো দাসত্বে পরিপূর্ণ উত্তীর্ণ নাও হও আল্লাহকুম মানতে নাও চাও তাহলে চিরদিনের জন্য কি তুমি ছাড় যাবে ইলাইহি মার্জি হকুম জামিয়া তোমাদের কে তার নিকট যেতে হবে তার নিকট প্রত্যাবর্তিত আল্লাহ প্রতি সত্য ইয়াবদ তিনি প্রথমবার সৃষ্টি করেছেন অতবার পুনর্বার সৃষ্টি করবেন তার দিকে সবাইকে নিয়ে যাবেন কেন যেন ইমানদার এবং সৎ তিনি পুরস্কৃত করতে পারে বিল কিস্তি ন্যায়ানুক ভাবে যে ইমানদাররা এখানে কষ্ট করলো আল্লাহকে ভয় করে চললো এমন একটা যাপন করলো যে জীবন যাপনের কারণে তাকে উন্মাদ বলা হলো জাদুগ্রস্ত বলা হলো এর জন্য তার কি কোনো পুরস্কারের ব্যবস্থার প্রয়োজন নেই কাছে সবাইকে গমন করতে হবে গমন করার পরে আল্লাহ তাদের সেই পুরস্কারটা সেখানে তাদেরকে দিয়ে দিবেন তাদের সেই সম্মান মর্যাদা চিরদিনের জন্য প্রতিষ্ঠিত করে দিবে মূল আল্লাহর কাছে নেওয়া হইলো এদেরকে পুরস্কৃত করার জন্য এখন যারা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মানে নাই পুরস্কার থেকে বঞ্চিত হয়েছে আবার তারা বিপদে পড়ছে এটা তাদের হবে। মূল হইল এদের পুরস্কারের অনুষ্ঠান এটা হাসারের মাঠটা আসলে জায়গা মোমেনদের জন্য সেখানে কোন লাহম ইয়াহ কোন ভয় নেই চিন্তা নেই কাফেরও তো সেখানে যাবে কাফেরদের কি অবস্থা হবে লাহুম লহম সরব উমিন হামিম তাদের জন্য থাকবে ফুটন্ত গরম উত্তপ্ত পানি ওয়াজাবন আলিম আর যন্ত্রণাদায়ক শাস্তি বিমা কানুয়াক ফুরন তাদের কুহুরির কারণে কাফেররা দুনিয়ার মধ্যে যে কুফুরি কর্মগুলো করেছে আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজেদের মনমত কর্মগুলো করেছে এগুলি কুহুরি সে করেনি এই তার এই কর্মকাণ্ডগুলো গুলো আল্লাহর ইচ্ছা আল্লাহর নির্দেশ বাদ দিয়ে নফসের পিছনে যে ছুটেছে সে কোনো দেবদেবীর পূজা করে নাই বা অন্য কোনো গাছের মাছের পূজা করে নাই কিন্তু সে পূজা করেছে কার নফসের নসের পূজা করার কারণেও সে গাইল্লাহকে কি বানিলি কাজ সে লিপ্ত হয়েছে এর কারণে তাকে শাস্তি ভোগ করতে হবে তো এই কাফেরদের এই কুহুরের কারণে যন্ত্রণাদক শাস্তি হবে এবং এই ফুটন্ত পানি হবে আল্লাহ তালা আমাদেরকে এই কাফেরদের দুর্গতি থেকে রক্ষা করেন এবং হাসরের মাঠটা যেন আমাদের জন্য সেই পুরস্কারের দিন হিসাবে আনন্দের দিন হিসাবে সাব্যস্ত হয় এভাবে জীবনযাপন করার তফিক দান করেন